আলেহা ফাহু আর প্রিয়নবী সাহাম বলে দিয়েছেন কেউ যদি এমন আমল করে যে আমলে আমার কোনো অনুমোদন নাই অর্থাৎ কোরআন ও হাদিস যা সমর্থন করে না সেই আমল বা যতই সুন্দর হোক না কেন সেটি আমল হিসাবে পরিগণিত হবে না শুধু দর্শক বিন্দু আমরা জানি যে সবচেয়ে উত্তম জিকির একাধিক হাদিস একাধিক বর্ণায় এসছে কখনো বলা হয়েছে আফজাল লা ইহা ইহ প্রথম জিকির হল না ইহা ই কিন্তু কিভাবে করবেন আল্লাহ হ্যাঁ না হু তাই জিকির করবেন স্মরণ করবেন কিভাবে, আল্লাহ রব্ব আলামিন সেখানে বলে দিয়েছেন তাজর আঙ্গিয়া তাকে স্মরণ করতে হবে বিনম্র চিত্তে একেবারে একাগ্র চিত্তে চুপে সারে আপনি সেখানে যদি এই শরীয়তের স্বার্থ লঙ্ঘন করে উচ্চস্বরে হৈহুল্লুর করতে থাকেন চেঁচামেচি করতে থাকেন তাহলে কিন্তু আপনি ঠিক শরীয়তের একটা অংশ নিলেন অর্থাৎ জিকিরটা নিলেন নিয়ে সেটা আপনি শরীয়তের পদ্ধতি অনুযায়ী আদায় না করে মন গড়া আদায় করে ফেললেন আর এই মন গড়া আদায় করলে সেটা কিন্তু শরীয়ত বলেগণ্য হবে না অ্যবাদত হবে না এজন্য আমরা দেখতে পাই যে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ও সাল্লাম দেখতে পেলেন শুনতে পেলেন কিছু সাহাবি সম্মিলিত হয়ে তারা সমস্বরে লিকির করছেন এবং উচ্চস্বরে তখন রসুল সাল্লু আলী সাল্লাম বললেন এর বাউ আলা আং ফুসিকম তোমরা তোমাদের নফসের উপরে একটু দয়া করো যানের উপরে একটু দয়া করো কেন তোমরা এত জোরে তিল্লা হুল্লুর কেন করছ তোমরা তো এমন কোনো সত্তাকে ডাকছো না এমন কোন রবকে ডাকতেছ না যিনি শোনেন না এমন সত্তা পৃথিবীর এমন কোন স্থান নেই এমন কোনো দূরতম প্রদেশ নেই যেখান তাকে ডাক দিলে আল্লাহ সোভ্যান হো তায়ালা শুনেন না সুতরাং শুধুও দর্শক বৃন্দ এতেই স্পষ্ট প্রমাণ হলো যে আমরা যেটাই করি না কেন সেটা আল্লাহ সু ভান হু তাহায়ের সন্তুষ্টির নিমিত্তে করতে হবে এবং সেটা করতে হবে রসুল সাল্লাহ আলিউসাল্লামের তরিকা অনুযায়ী অনুরূপভাবে কোরআন তেলাওত একটি জিকির কিন্তু সেটা এমন একটি গুরুত্বপূর্ণ জিকির যে আপনি পড়বেন নেই আপনি শুনবেন নেই কিন্তু যদি আপনি পড়তে না পারেন শুনেন আপনি নে কি পাবেন শোনার জন্য যদি সুযোগ না হয় কখনো যদি কাউকে ডেকে নিয়ে বলেন যে আপনি আমাকে একটু কোরআন পড়ে শোনান তাহলে আপনি তার কাছ থেকে কোরআন শুনবেন কিন্তু আমাদের সমাজে প্রচলিত প্রথা হয়ে গেছে হাত মে কোরআনের নামে সামাজিক এটা রেওয়াজ যে দশজন হাফেজকে আলেমকে ডেকে বাসায় নিয়ে প্রত্যেককে একত্রে আমরা পড়তে দিলাম তারা সবাই পড়তে লাগলো কার পড়া কে শুনে কার পড়া কে শুনে আর বাড়ির মালিক মেহমানদারিতে ব্যস্ত হয়ে পড়লেন অথবা দূরে কোথাও অবস্থান করলেন এদিকে কোরআন শুনলেন না এটা মোটেও সময় না আপনি আপনাকে অবশ্যই কোরআন শোনার জন্য যদি আপনি দাওয়ৎ দিয়ে থাকেন তাহলে শুনতে হবে আর যদি শোনার জন্য দাওয়ৎ না দিয়ে থাকেন যে আপনি বাইতে এনে কোরআন পড়াবেন বরকত হবে আর কার পড়া কে পড়লো এটা ইসলাম সমর্থন করে না রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায় না সাহাবাই করাম রিজওয়ান্লাহ আলহিম আজমাইনের আমল থেকে সেটা পাওয়া যায় না অতএব আপনাকে অবশ্যই পদ্ধতিটা ঠিক করতে হবে পথ ঠিক করতে হবে পথ কি পদ্ধতি কি। কোন কোনটি জিকির আপনাকে করতে হবে এবং কীভাবে করতে হবে সে দুটা জিনিস আপনাকে আগেই স্থির করে নিতে হবে এটাই হলো ইসলাম এর বাইরে আপনি যেতে পারবেন না শুধুও দর্শক বিন্দু আল্লাহ হ্যানা হুও তা বেশি বেশি করে জিকির করতে আদেশ দিয়েছেন এই যে বেশি বেশি করে জিকির যা করলে আল্লাহ আদেশ তো করেছেন সাথে সাথে তিনি আমাদের প্রতি দয়া পরামর্শ হবেন এ মর্মে আল্লাহ রব আল সুরা আহজাবের একচল্লিশ নম্বর আয়াত থেকে اتركوا المراهه عند نقطه بورتشن يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وهي মানদারগন اذكروا الله তোমরা আল্লাহকে যিকির করো যিকরান কাসীরা বেশি পরিমাণে আল্লাহকে যিকির করো তোমরা আল্লাহকে শরণ করো বেশি বেশি করে ওয়াসাবহুহু এবং তার তাসবিহ পাঠ করো বুকুরাতাও আসিলা সকাল ও আল্লাহ সহ হ্যান ও তাহলে আয়াতের মধ্যে বলছেন ও ইমানদার তোমরা কি করো বেশি বেশি করে আল্লাহর জিকির করো ইমানদার কখনো আল্লাহর স্মরণ থেকে রাফেল থাকতে পারে না তার প্রতিটা মুহূর্ত প্রতিটা ক্ষণে সে আল্লাহর জিকির করবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম কোনো অবস্থাতেই আল্লাহর জিকির থেকে দূরে থাকতেন না এমনকি রসুল সাল্লিউসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন মেটাতে গিয়ে যে কয়টি মিনিট তিনি জিকির করতে পারতেন না সেজন্য সেখান থেকে বের হয়ে এসেই বলতেন ও ফরানাক হে আল্লাহ আমি তোমার ক্ষমা চাই তাহলে একজন মোমিন কখনও জিকির থেকে গাফিল থাকতে পারে না আল্লাহরুল্লাহ আলমিন মোমিন তোর শ্রীপদ সম্বন্ধে বলছেন কিয়া মাং ও করা তারা সর্বাবস্থায় দাঁড়িয়ে বসে শয়নে সবসময় আল্লাহ রবাহ আলমিনের জিকির করবে স্মরণ করবে এজন্য আল্লাহ বলছেন ওজ করল্লাহ রং ক্যাসিউর তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো ও সব আর তার তসবি পাঠ করো তার প্রশংসা করো তার গুণকীর্তন করো এবং তিনি যে পবিত্রময় সত্তা সেটা তোমরা ঘোষণা করো বুক করা তো আসিই না সকালও সন্ধ্যায় এই আয়াত প্রমাণ করে যে আমাদের জন্য সবসময় জিকির করতে হবে বিশেষ করে আজকে ও আসকে সকালের কিছু জিকির আছে সন্ধ্যার কিছু জিকির আছে সেগুলি আমাদেরকে করতে হবে কিন্তু দুর্ভাগ্য যে আমরা ফরজের মতো গুরুত্বপূর্ণ এবাদত সলা সেটা কিভাবে আদায় করতে হবে আজও আমরা জানি না উজু সলাফের পূর্ব প্রস্তুতি সেটা কিভাবে করতে হবে সেটা আজও আমরা জানি না যে নৈতিক কর্তব্য যেগুলি আদায় না করলে একজন মানুষ মৌমিন বলে দাবি করতে পারে না মুসলিম বলে দাবি করতে পারে না সেই মৌলিক দিকগুলিতে আমরা এখনও পিছিয়ে আছি যে সমস্ত এক্সট্রা আমাদের জন্য সুবর্ণ সুযোগ আছে এগুলির বেলায় কতটুকু আমরা এগিয়ে যাব সেটা তো বড়ো স্বপ্নের ব্যাপার শুধু দর্শক বৃন্দ এই যে সকাল ও সন্ধ্যায় জিকির এর অর্থ হলো আল্লাহ রব্বুল অন্য আয়াতে বলেছেন যে সূর্য ডুবার আগে সন্ধ্যার জিকির সম্পন্ন করতে হবে আর সকালের জিকির সূর্য উঠার আগেই আপনাকে সম্পন্ন করতে হবে এখন সে জিকিরগুলি কী কী আমাদের জেনে নেওয়া উচিত কী কী তসমি কী কী দোয়া এই সময় করতে হবে তা আমাদের জেনে নেওয়া উচিত এবং সেগুলি আমাদের করা উচিত শুধুও দর্শক কিন্তু যদি আমরা এই জিকির করি তাহলে এর পরিণাম কী সে সম্পর্কে আল্লাহ রবিন তিনি তোমাদের প্রতি করেন ও মেলাহু এবং তার ফেরসাগন তোমাদের জন্য রহমতের দোয়া করেন মখফিরাতের দোয়া করেন কেন লিউ রিজাখুল ই তিনি তোমাদেরকে বের করে আনবেন অন্ধকার থেকে আলোর পথে যদি বলা হচ্ছে আপনার প্রতি এবং তার ফেরেস আপনার জন্য রহমতের দোয়া করবেন এবং এর বিনিময়ে আল্লাহ তোমাদের কী করে দেবেন বের করে আনবেন নূর অন্ধকার থেকে আলোর পথে এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের প্রতি দয়াশীল তিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনতে চান তিনি আমাদেরকে কল্যাণের পথে আনতে চান তিনি আমাদেরকে অনস্ত হেদায়তের পথে আনতে চান জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে সাধনা করতে হবে আমাদেরকে সেজন্য এগিয়ে আসতে হবে আল্লাহ রব্বলে আহলেমে দিতে চান যদি নিতে না চাই এর চেয়ে হতবাগা এরছে দুর্বাগা পোড়া কপালি আর কে হতে পারে শুধু ও দর্শকবৃন্দ এই যে আমাদের জিকির এর কিন্তু একটা বিশেষ দিক হচ্ছে এর মাধ্যমে আমরা কিন্তু আত্মপ্রশান্তি পায়। কেন আমি আমার প্রভুকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে এর চেয়ে বড়ো আত্মতৃপ্তি আর আমার জন্য কি হতে পারে আর জিকির ছাড়া সেটা সম্ভব নয় এজন্য আল্লাহর আয়ন বলছেন যারা ইমান এনেছে তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা পায় প্রশান্তি পায় ইমানদারের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি পায় আল্লাহর জিকির দ্বারা শান্ত হয় এবং পরিতৃপ্তি পায় এজন্য এই জন্য আল্লাহ বলছেন কলুব অবহিত হৌ যে আল্লাহর জিকিরই কেবলমাত্র মানুষকে কী করে কল্পসমূহকে সমূহকে এত মেনান বা প্রশান্তি দান করে থাকে অতএব শুধু ও দর্শকবৃন্দ আমরা জানতে পারলাম যে জিকির এবাদত করতে হবে রসমসাল আলি ইসাল্লামের তরিকায় আপনি আমি ইচ্ছা করে জিকির করতে পারবো না অনুরূপভাবে যে সমস্ত জিকিরগুলি আমাদের সময় নির্ধারিত আছে সে সময়ে কোন সময়ে কোন জিকির করতে হবে তা আমাদের প্রতি নৈতিক দায়িত্ব হলো জেনে নেওয়া এবং জেনে নিয়ে কিভাবে আদায় করতে হবে তাও জেনে নেওয়া আর ওইভাবে আদায় করতে সচেষ্ট হওয়া যদি হতে পারি আমরা করতে পারি এরকম তাহলে এর বিনিময়ে আল্লাহ রব্বুনা আলমিন আমাদের জন্য কি নেকি রেখেছেন অত্র হাদিস তার জ্বলন্ত প্রমাণ যে আল্লাহ সুহান তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ উলমে যান আপনি আলহামদুলিল্লাহ ক্যালিমা পাঠ করবেন এই একটি কালিমা আপনার নেকির পাল্লাকে ভরে দেবে ও সুভ্যান আল্লাহ ওল্হামদুলিল্লাহ আর যদি আপনি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা এবং তার পবিত্রতা দুটি ঘোষণা দেন তাহলে এর বিনিময়ে আল্লাহ রবুল্লাহ আলমিন আসমান সমূহ ও জমিন সমূহের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে তা কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন নেই দ্বারা পরিপূর্ণ করে দেবেন অতএব আপনি বুঝতে পারছেন প্রিয় হাবিব মুহাম্মদুর রসল্লা সাল্লসালাম চেয়েছেন আপনাকে আমাকে উদ্বুদ্ধ করতে যেন আমরা আল্লাহর সান্নিধ্যে পৌঁছি বেশি বেশি করে নেই অর্জন করতে পারি সাথে সাথে আমরা এটাও জানলাম যে এটা কিন্তু খামখেয়ালি বিষয় না এটা অ্যাবাদত আর যখন অ্যাবাদত হবে তখন এ খ্লাসের প্রয়োজন তখন সেটার পথ ও পদ্ধতি দুটি জানা প্রয়োজন আপনি যদি ইচ্ছা করে নিজে কিছুকে আবাদত বানিয়ে করেন আর ভালো মনে করেন তাহলে কিন্তু অ্যাবাদত হবে না অতএব আপনাকে জেনে শুনে সেভাবেই করতে হবে আর যদি সত্যিকার অর্থেই আমরা সেটা সম্পাদন করতে পারি নির্দেশিতা আপনার জন্য রহমতের দোয়া করবেন এবং আল্লাহ রব আলমিন আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসবেন শুধু ও দর্শক তাই আসুন আমরা আমাদের জীবনটা সময়। জিকির ও আসকারের মধ্য দিয়ে অতিবাহিত করি যেন কোনো অবস্থাতেই শয়তান আমাদেরকে গ্রাসনা করতে পারে যখন আমি জিকির করব না তখন শয়তান আমাদেরকে শয়তানি কাজে উদ্বুদ্ধ করবে অনুরণিত করবে তাই আসুন আমরা জিকিরের মধ্য দিয়ে এবং এই আলহামদুলিল্লাহ ও সুবহান আল্লাহ কালিমাগুলি পাঠের মধ্য দিয়ে আল্লাহ রব্লা আলমীর কাছ থেকে প্রভুত রেখি অর্জন করি আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিকা এনায়েত করুন আমিন আুহানকে আল্লাহ মহামদিকা সদু আল্লাহ ইল্লা أستغفرك وأتوب إليك وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته समय भवहार भी क्या दुनिया भी किसी दाय दायित्व आगे पालन कर अत्याचार देख इे अदिकार आदेश बुधवार रारोटे पुन सम्प्रचार सकाल नीस टी बांगल्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 আসসালামুক রহমাত বসমি রহিম নমসলি রসুলিহিম আম্মাদউজানি ফকরমসা সালামাজ মহমুল সতি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 আল্লাপাক তখন তাদেরকে কীভাবে ধ্বংস করেছিলেন আল্লাপাক বলছেন ফা আতআল্লাহ বুনিয়া নাহ মিনাল আল কওয়ায়দে তখন আল্লাপাক রব্বুল আলমিন তাদের ঘরগুলিরকে মূল থেকে উৎপাটিত করে দিয়েছিলেন অর্থাৎ তাদের ঘরবাড়িকে ধ্বংস করে দিয়েছিলেন ফাখাররা আলিহম সাক ফকিম সুতরাং তাদের ঘরের ছাদগুলি তাদের ওপর ভেঙে পড়েছিল ও আতাহমুল আজাব মিনহাইসুল্লাশ অরুণ এবং তাদের ওপর আজাব এমনভাবে আপত্তিত হয়েছিল যে তারা টের পাইনি।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 ثم يوم القيامة يخزيهم ويقول اينا شركائي اللذين كنتم تشاقون فيهم الآيات. تار پر قيامت دي باشي اللہ فکر بول العالمين تادر كي لان چھتو اپو دوستو كربین ويقولو ابن اللہ فکر بول بین تادر كي جگا شکر اينا شركائي امار شریک گلی انگشی گلی کتھائی كنتم تشاقون فيهم جادر شمپر که تمرا موتو برود کر چلے تمرا جھوگڑا بباد قال اللذين اوتو العلم. যাদেরকে সঠিক জ্ঞান দান করা হয়েছে তারা বলবি অর্থাৎ যারা মমিন ছিল আল্লা পরকাল সম্পর্কে যাদের সঠিক জ্ঞান ছিল তারা তখন ক্যামতের দিনে বলবি। ইনাল খিজিয়াল ইয়মা ওসু আলাল আল কাফির নিঃসন্দেহে অপমান আজকের দিনে ওয়সু এবং আজাব আল্লাপাকের অনিষ্ট আলাল আল আজকে কাফেরদের জন্য রয়েছে আল্লা জিনা তাহ মালাইকাতুসহিম আল সালাম।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 তোমরা যা কিছুই কর্ম করতে পৃথিবীতে সে সম্পর্কে আল্লাহ আল্লাহের পক্ষতে ঘোষণা তোমরা জাহান্ন দরজাগুলিতে প্রবেশ করো সেখানে চিরকাল থাকবে যারা অহংকারী তাদের আবাসস্থল কতই না মন্দ হবে আহসানা দারুল আখির বলা নে দারুল মুতাকিন আল্লাহ পাক বলছেন আর বলা হবে ওই সব লোকদেরকে যারা সংযত ছিল যারা পাপ মুক্ত ছিল যারা মুত্তাকি পরেজগার ছিল তাদেরকে বলা হবে আল্লাহ বিরুদেরকে মা যা আনজালা রব্য কু তোমাদের প্রতিপালক কী নাজিল করেছেন অর্থাৎ পাকের পক্ষ থেকে কি বিধান নাজুল হয়েছে ভালো না মন্দুর নাজুল হয়েছে কালু তখন তারা বলবে খাইরান খুব ভালো খুব চমৎকার এবং খুব ভালো বিধান আল্লাহর পক্ষ থেকে নাজল হয়েছে যাতে রয়েছে সার্বিক কল্যাণ আমাদের লিল্লা জিনা আহসান উফিয়া হাজিদ দুনিয়া হাসান আল্লাহ করেছেন লোকেরা যারা এই পৃথিবীতে সৎ কর্মশীল ছিল তাদের জন্য হাসানা কল্যাণ রয়েছে ওয়ালা দারুল আখেরাত খের এবং পরকালের যে তাদের ঘর রয়েছে তা অত্যন্ত উৎকৃষ্ট ওয়ালা নেহমা দারুল মোত্তাক আর আল্লাহ বিরু সংযতদের যে ঘর রয়েছে জান্নাতে সেটা কতই না উত্তম ঘর জান্নাত আদন সেটা হচ্ছে স্থায়ী জান্নাত যেখানে চিরস্থায়ী তারা বসবাস করবে ইয়াদ হলুনা আহা যেখানে তারা প্রবেশ করবে তাজের ইমিন তাহাতিহাল আনহার আর যার নিম্ন দেশে ঝর্নাসমূহ প্রবাহিত হবে লাহুম ফিহা মায়া শাউন সেখানে তাদেরকে তাই দেওয়া হবে যা তারা চাইবে কাজা লালকে আজিজুল্লাহুল এইভাবে আল্লাহ ফকরবুল আলমিন আল্লাহ ভীরুদেরকে যারা সংযত তাদেরকে পুরস্কৃত করে থাকেন মহান আল্লাহ এরশাদ তারপরে সৎ লোকদের কথা আল্লা তথা ওফাহমুল মালায় কত তৈবিন পক্ষান্তে ওই সব লোকেরা যাদের আত্মাগুলি গ্রহণ করে থাকে ফেরেস তারা তাই পবিত্র অবস্থায় নেক অবস্থায় ইমানের অবস্থায় ভালো কাজের অবস্থায় মারা গেছে হালাল খেয়ে মারা গেছে শির্ঘ বিদাত করেনি তৌহাতের ওপর মারা গেছে এক তাদেরকে ফেরস তারা বলবে সালামুন আলাইকুম তোমাদের ওপর শান্তি আর শান্তি বর্ষিত হোক পদ খোল জান্নাত বি তোমরা যেহেতু ভালো কাজ করতে সেই জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো ভালো কাজ করা জান্নাতে যাওয়ার উপায় কিন্তু তা দিয়ে শুধু জান্নাতে যাওয়া যায় না আল্লাহর আলমাদ করছেন যে তারা কি অপেক্ষা করে ওই কাহেররা ইল্লাহুল মালাইকা যে তাদের কাছে ফেরেস্তাগুন চলে আসবেন অর্থাৎ ফেরিস্তারা এসে তাদের প্রকাশ্যে দেখা দিবেন আর যেটা বড়ো মজেজা হবে তখন তারা ইমান নিয়ে আসবে অথবা ফেরেস্তারা এসে তাদের রুহগুলিকে কবজ করে নেবে মত পর্যন্ত তারা মতের অপেক্ষায় রয়েছে তখন সংশোধন করবে তখন তার সংশোধনের কোনো উপায় থাকবে না আরও ইয়াতি আমর রবে অথবা হে নবী তোমার রবের কোনো আদেশ চলে আসবে অর্থাৎ কেয়ামতের আদেশ চলে আসবে অথবা আল্লাহাক রবুল্লা আলমিনের কোনো আজাবের আদেশ চলে আসবে এর অপেক্ষায় রয়েছে কাজা আলী কা ফায়ল্লাম কাবলিম এইরকমই করেছিল তাদের পূর্বের লোকেরা আমা আলা মহমুল্লাহ তাদের আল্লাহাক জুল মত্যাচার করেননি পালাকিন খান ফোসাময়াজুলি উম বরংকারা নিজেদের উপর ইজুল মত্যাচার করেছিল ফাশা বামসাইয়া আতমা আমেল ও হাকবেহমা কানু বেহিয়াস্তাহন তারা যে সব অপকর্ম করেছিল পাপ করেছিল তার অনিষ্ট হিসাবে তাদের উপর বিপদ আপদ এসেছিল তাদের উপর আজাব এসেছিল আর জানিয়ে তারা ঠাট্টা রহস্য তামাশা করত তার আজাব তাদেরকে ঘিরে ফেলেছিল যেসব বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করত তা তাদেরকে ঘিরে ফেলেছিল অর্থাৎ আল্লাহ ফখরবুল্লাহ আজাব তাদেরকে এই সব কারণে ঘিরে ফেলেছিল যে আল্লাহ যদি চাইতেন তাহলে আল্লাহ পাক ছাড়া আমরা কারো ইবাদত করতাম নাহনু আল্লা আবা আমরাও করতাম না আমাদের যে যেসব উপাস্যের ইবাদত উপাসনা করেছে তাও তারাও করতো না ওাল্লাহর মিনসাই আর আল্লাহর বিধান বাদ দিয়ে আমার অন্য কিছুকে হারাম করতাম না যেমন তারা বিভিন্ন পশুকে তারা গাইরুল্লার নামে দেব দেবীর নামে ছেড়ে দিয়েছিল আর সেগুলিকে হারাম করে নিয়েছিল এগুলিও আমরা করতাম না আল্লাহ বলছেন এই রকমই তাদের পূর্বের লোকেরাও বলেছিল ফাহাল আলাহ রসুল ইগুল মবিন হে নবী তুমি বলে দাও যে রসুলগণের দায়িত্ব একমাত্র হচ্ছে সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া ওলা কাস না ফিকুল্লো উম্মাদ আনে বদুল্লাহ আনে বুধ তো হামিন ওমান হাদাল্লাহ ওমিন ওমান হাকাত আলী উদ্দাল আল্লাহ পাকের ইর করেছেন যে নিঃসন্দেহে আমি প্রত্যেক জাতিতে একজন করে রসুল প্রেরণ করেছি তাহলে প্রত্যেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলম নাবীর রাসুল দিয়েছেন তাদেরকে বিনা সতর্ক করাই পাক আজাব শাস্তি দেন নাই এই মর্মে রসুল প্রেরণ করেছেন যে আনিয়াব্লাহ একমাত্র আল্লাহ পাকের এবাদত করবি ওয়াজি তানিব তাগুদ আর তাগুদ থেকে বেঁচে থাকবে সবচেয়ে বড় তাগুত হচ্ছে শয়তান এবলিস লানাহুল্লাহ আর তারপরে আল্লাহ পাক ছাড়া অন্যের যদি এবাদত হয় আর তাতে সন্তুষ্ট থাকে সে হচ্ছে তাগুত আল্লাহ ছাড়া যদি কারো অন্ধ আনুগত্য হয় আর তাতে সন্তুষ্ট থাকে তা হচ্ছে তাগুত আল্লাহ আল্লাপের রসুল ছাড়া যদি আল্লাপাকের দিন ছাড়া অন্য কারো বা কোনো মতবাদের অনুসরণ করা হয় আর তাতে যদি তারা সন্তুষ্ট থাকে তাহলে সেই মতবাদ বা সেই ব্যক্তি হচ্ছে তাগুত যদি বাড়ি করে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 যারা অস্বীকারকারী তাদের পরিণাম কত খারাপ হয়েছিল আল্লাহ পাক তারপর ইরশাদ করেছে নবী করিম সাল্লা সাল্লামকে সম্বোধন করে ইন তাহারে আল্লাহুদাহ হে নবী তুমি যদি তোমার এই জাতির লোকে রাজা রয়েছে এদের হেদায়তের জন্য খুব লালায়িত হও যে এদেরকে হেদায়ত করতেই হবে ফাইন আল্লাহ আল্লাহ মাইল আল্লাহ পাক ওই সব লোকদেরকে হেদায়ত করবেন না গন্তব্য স্থানে পৌঁছাবেন না তৌফিক দেবেন না যারা নিজেরা তো পথভ্রষ্ট অন্যদেরকেও পথভ্রষ্ট করে যারা মারা যাচ্ছে তাদেরকে আল্লাহ পাক কখনো উঠাবেন না অর্থাৎ কিয়মত হবে না পুনরুত্থান হবে না হাড় হাড্ডি গোস্ত পচে সরে মাটিতে মিশে যাবে যা কারা তারপরে আবার উঠানো হবে এটা অনেক দূরের কথা মিথ্যা কথা আল্লাহ বলছেন বালা অবশ্যই উঠানো হবে ওয়াদান আলি হাক্কান এর উপর আমার সত্য ওয়াদা প্রতিশ্রুতি রয়েছে ওয়ালা কিনা আখসার আন্না সালন তবে অধিকাংশ লোক তা জানেন না এবং এই সম্পর্কে জানার চেষ্টাও করে না লিয়াই আল্লাহমুল্লাখতালিফুনিয়া আলম কাফারু আন্না হুমকানু কাজেবিন জাতি করে আল্লাহ ফখরবুল্লা আলমিন বর্ণনা করে দেন তাদের জন্য ওই বিষয়গুলি যে সম্পর্কে তারা মতভেদ করে থাকে আর জাতি করে কাফেররাও জানতে পারে যে তারা মিথ্যুক ছিল এই জন্য আল্লাহাকরাব বলেন ক্যামতে তাদেরকে উঠাবেন এবং উঠার পরে তাদের যে ইখতলাফ ছিল তাদের মতভেদ ছিল সে সম্পর্কে চূড়ান্ত ফ্যাসলা করবেন এটি হচ্ছে ক্যামত হওয়ার একটি উদ্দেশ্য আরেকটি উদ্দেশ্য হচ্ছে কাফেররা জাতি করে জানতে পারে যে তারা মিথ্যাবাদী ছিল এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসিরের দিকে ফিরে আসছে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 রমজান একটা অতি পবিত্র মাস যে মাসে আল্লা পাক কোরআন নাজিল করেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়ামতের গুরুত্বপূর্ণ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 আল্লা ফ্রবুল আলমিনের আয়াত নম্বর একচল্লিশ এর স্বাদ করছেন